আবু কাতাদা হ্রদে আল্লাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম জুহরের সালাতের প্রথম রাকাতে কিরাত দীর্ঘ করতেন ও দ্বিতীয় রাকাতে সংক্ষিপ্ত করতেন এবং এরকম করতেন ফজরের সালাতেও